বিসমিল্লাহ রহমান রাহীম আলহামদুলিল্লাহি ওাসলালাতসালাম আলা রসুলিল্লাহিআ আ আ আ আ আ আ আ আ আলআ আলিহি ওস্লাম তসলিমন কসীরন মজিদন শুরু হোক প্রতিযোগিতা আমাদের ইবাদতকে প্রাণবন্ত করে তোলার অনেকগুলো উপায়ের মধ্যে একটি হচ্ছে ইতিহাসের সোনালি পাতায় ফিরে যাওয়া ইবাদতের মধ্যে সম্পূর্ণভাবে নিজেকে ঠেলে দেওয়ার অনেকগুলো উপায় আছে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 কিন্তু আসুন দেখি আমাদের পূর্বপুরুষদের দিকে তারাই ছিলেন ইবাদতের মানদণ্ড রমাদানে তারা কেমন ইবাদত করতেন সে উদাহরণে যাচ্ছি না বছরের বাকি সাধারণ দিনগুলোতে তারা কেমন ইবাদত করতেন তেমন একটি উদাহরণ দিতে চাই সাধারণ দিনের ইবাদতেই যদি এমন হয় তাহলে ভেবে দেখুন রমাদানে তারা কেমন ইবাদত করতেন যেমন আবু মুসাইল আসারি রাজি আল্লাহ আনহু ছিলেন রাসুল্লাহ সাল্লু আলসালামের একজন সাহাবি তিনি আল্লাহর দিকে মানুষকে আউবান করেছেন ইয়েমেনে প্রথম দুই ইসলাম গ্রহণকারীদের একজন ইয়েমেন এবং তার আশেপাশের স্থানের যত মুসলিম আছে তাদের প্রত্যেকের সবাবের ভাগিদার হচ্ছেন আবু মুসাশারি ও মোয়াজ ইবেন জ্বাল রাজিয়াল্লাহন হুমা তিনি ছিলেন দাই এটি তার একটি পরিচয় যা আমরা সকলেই জানি কিন্তু তিনি আরো ছিলেন একজন আলিম মুজাহিদ মুজাদ্দিদ এবং নেককার ইমাম अबू मुसा साराटी जीवन धरे अनेक परिश्रम इबादत कर लोकर बोलत क्यों एक विश्रामा अबू मुसात जख घोड़ा दौड़े शेष प्रान पंत पोछ जाए अथवा तरा पानी पात्र देखते पाय पोछानर उपक्रम है तक घोड़ा और जोड़े दौड़ा तो जीवन शेष प्रानी तई मृत्यु पर्त चलते सुहां तीन आसले जीवन भर इबादत करबा करार मत तईना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 আবু মুসলিম আল খাওয়ালানি ছিলেন তাবে মধ্যে একজন সাহাবিদের পরের প্রজন্ম রসুলুল্লাহ সাল্লুমকে দেখার জন্য তিনি খুবই আকল ছিলেন যখন তিনি ইয়েমেন থেকে মদিনার দিকে গেলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখার জন্য রসুল্ল সাল্লাহ সাল্লাম তার আগেই ইন্তেকাল করেন অল্পের জন্য তিনি সাহাবি হতে পানলেন না সাহাবি হতে না পারার দুঃখে তিনি সাহাবিদের বলে ওঠেন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 যারা ওয়াহি পেতেন তাদের টাবিরাও দেখেননি আমরাও দেখি না কিন্তু তাদের দৃঢ় সংকল্প ছিল আমাদের নেই এটাই হচ্ছে সমস্যা এটা কঠিন কিন্তু অসম্ভব না আমরা বড়ো বড়ো উদাহরণগুলো দেই যাতে অন্তত ছোট একটি অংশ করতে পারি তাহলে আমরা সকল বাধা অতিক্রম করে সফলকাম হতে পারব। যাহার নাম থেকে মুক্তি আর জান্নাতে দাখিল হব ইনশাল্লাহ আল্লাহ বলেন অতপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলকাম আর পার্থিব জীবন ছলনময় ভোগ ছাড়া আর কিছু না সুরা আলে ইমরান আয়াত একশো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 মহাবিপদের দিনে এটাই হবে রাসুলদের দুআ বিনতে আব্দুল মালিক ছিলেন ওমার বিন আব্দুল আজিজের স্ত্রী তিনি তার স্বামীর ব্যাপারে বলেন আমি ওমারের চেয়ে আর কাউকে এত বেশি সলাাত সাওম আর আল্লাহকে ভয় করতে দেখিনি ফাতিমা আরও বলেন ওমার ইশার সালাত আদায় করে কাঁদতেন সারা রাত ছটফট করতেন যখন স্ত্রীর সাথে বিছানায় যেতেন পরকালের কোনো আয়াত মনে পড়লে তিনি ভয়ে কাঁদতেন আর কাঁদতে থাকতেন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 জাহান্নাম আমার চোখ থেকে ঘুম কেড়ে নেয় আর আমাকে সারা রাত জাগিয়ে রাখে আহমাদ এবেন হার্ভ বলেন আমি সেই ব্যক্তিকে দেখে অবাক হই যে জানে তার মাথার উপরে জাহ্নাত সজ্জিত আছে আর তার নিচের জাহান্নামের আগুন জ্বলছে আর এই দুইয়ের মাঝে সে শান্তির ঘুম ঘুমাচ্ছে আরেকজন সালাফ মন্সুর এবেন আল মুতারিমকে দেখে মানুষ মনে করতো নিশ্চয়ই তিনি কোনো বিপদে আছেন কারণ তার চোখে থাকত পানি তার হৃদয় ছিল ব্যথিত আর তার গলার সর থাকতো নিচু तर जिजा करल सारा रत कद थामा तुम कि खून कर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 षाट बचर जब तर कख सलााफे प्रथम रखा बद जाए छिले सलाफर इबादा वसल सईदीना मुहम्मद वाला अलील्लम वा आलहमदुल्लाबीन